দূরে চল চল রসিয়া পালতুিয়া আল্লাহ রসুন বোলিয়া ও জানে তে পালতু আল্লাহ রসুনামেতে পালতুলিয়া কম শে দূরে যাবার লাগি নো কিলা ভাটি আলি গানে ও মাঝি ভাই যাবে কি মাঝি দল বদুর বদুর বল তুমি ছড় উঠিলে শেষে খোদারি নামলাও যে তখন গভীর ভালো বেশি বদুর বদুর বলো তুমি ছড়ু ঠিলে শেষে যে তখন গভীর বদর বদর বলো তুমি কোদারি নাম যে তখন গভীর তোমায় সাধু কাহা সামনে সাথ বাঁধার পাহাড় টুকবে তোমায় সাধু সামনে সাথ বাঁধার পাহাড় টুকবে তোমায় সাধ মুখে তোমার পাহে বা আছে বল राल चल चल चल छल डाल फैले ओ माझी दल छल चलत छल छल डाल फैले ओ माझे दल कुलू कुलू बोए जावा नो दीर् ओ माजी बाई नाव बाया जाऊन शे दुरेते ओ माजी बाई नाव बाया जाऊन शे दुरेते चल सरक चल चल चल दाल पले ओय माजी